সমিল্লাহ রহমান রহিমি মুসলিম মক্কাতে যখন আকাবাদ अकल्याण भातीजा के तुम्हारा नियोना कारण भातीजा सम्प्रदायर मे अनेक बस भलो आदि सम्प्रदायोधिता कर কিন্তু সে আমাদের কাছে অনেক ভালো আছে আমরা তার নিরাপত্তা দিতে পারছি গ্রান্টি দিতে পারছি যদি করেননি তিনি শিকারে গেলেন শিকার থেকে এসে সংবাদ শুনলেন যে আবু জাহেদ আল্লাহ রসুল সাল্লাহ মারধর করেছে তার গলার মধ্যে গামছা দিয়ে টেনে হাস লাগিয়ে তাকে মারার জন্য মেরে জন্য প্রচেষ্টা চালিয়েছে চাচা হামজার হদিয়াল কবুল করেন তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছি কেন রসুল কে ভালোবেসে ইসলাম কে ভালোবেসে অমুসলিমদের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছায় আমরা এখনো দেখতে পারবো আমাদের বেশ কিছু হিন্দুরা আছে যারা মুসলিমদেরকে দেখে আজব হয়ে যায় তার জব ও যে আমাদের সাথে মুসলিমদের সাথে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে কোনো পার্থক্য নেই আমরা মূর্তির সামনে বানানো সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকি আর ওরা কবরের সামনে গিয়ে মাদারের সামনে গিয়ে গাছের সামনে গিয়ে বিভিন্ন পুকুরের কাছে গিয়ে বিভিন্ন জীব জন্তুর কাছে গিয়ে আর ওরা শুয়ে রাখা মূর্তির পূজা করছে আমরা দৃশ্যমানের টা করছি ওরা অ্যাগ করছে কোন পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না হিন্দুদের সাথে মাঝে মাঝে কথা বলে দেখবেন আমি টাঙ্গাইলে একটা প্রোগ্রাম করতাম সেখানে বাষট্টি চৌষট্টি জন হিন্দু ছাত্র ছাত্রী থাকত ছোট ছোট ক্লাস এইট নাইন পর্যন্ত ছেলে মেয়ে সব থাকতো কেন যে প্রোগ্রামটা বন্ধ হলো আল্লাহই ভালো জানেন এলাকার আমাদের হজরতাম যে যখন দেখলেন যে ওইখানে গিয়ে প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম বন্ধ করে দিলেন বিভিন্ন অজুহাত দিয়ে একটা কোচিং সেন্টারে বাষট্টি চৌষট্টি জন ছাত্র ছাত্রী সবগুলো হিন্দু হিন্দুদের মাঝে ইসলাম প্রচার করা শুরু করলাম বাধা হয়ে দাঁড়ালো এলাকার ইমাম সাহেব এলাকার মসজিদেরই নাম চৌষট্টি জন হিন্দু আর মাত্র দিচ্ছে আর মৌলভী সাহেব আর কিছু তরিকাপী ব্যক্তিদের মাথা খারাপ হয়ে গেল চরমনের লোকজনদের মাথা খারাপ হয়ে গেল যে ঢাকা থেকে আসে এই করে করে সেই কেন এখানে আসতেছে বিভিন্ন অজুহাত বিভিন্ন কথাবার্তা বলে প্রোগ্রামটাকে বন্ধ করে দিল চারটা বস্তা প্রোগ্রাম করেছিলাম এতো ভালো লাগছিল যে ছেলেপেলে গুলা ওরা ওদের নিজেদের মুখ থেকে স্বীকার করছে ছোট ছোট বাচ্চা এইট এর বাচ্চা ছেলেপেলা ওরা নিজেরা ওদের ভিতর থেকে এই কথা বের হয়ে আসছে যে আমরা যে ধর্ম পালন করতেছি এটা আসলে কোনো ধর্মই না ওদের মুখ থেকে বের হয়ে চলে আসতেছে ওরা নিজেরা এই স্বীকৃতি দিচ্ছে যে আমরা যে ধর্ম পালন করি এটা আসলে কোনো ধর্ম না এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না এটা চিন্তাশীল কোন মানুষের কাজ না শিক্ষিত মানুষ এই কাজ করতে পারে না পাশাপাশি ইসলামের ব্যাপারে তাদের মন্তব্য হচ্ছে আমাদের দেশে যারা মুসলিম আছে তাদের সাথে মৌলী সাহেব ওদের হাতে কোরআন দেখে বলছে কোরআন এর কপি দিয়েছে মানে কে দিলো তোমাদেরকে বলছে ঢাকা থেকে একজন ভাইয়া আছে উনি এসে দিয়েছেন আমাদেরকে তোমাদেরকে কোরআনের কপি দিয়েছে এলাকার লোকজনদেরকে সব মিলানো শুরু করলো যে দেখো কোরআনের কেনন অবমাননা করছে ঢাকা থেকে এসে হিন্দুদের কাছে কোরআন দিয়েছে কোরআনের অবমাননা মৌলভী সাহেবরা মিলে জুলে মিছিল করার চেষ্টা করবে এই করবে সেই করবে কর্মসূচি গ্রহণ করবে যার কাছে যেতাম সে বলছে ভাইয়া এলাকার অবস্থা খুব উত্তপ্ত আপনি আপাতত এসেন না কারো কাছে বিচার দিতে পারিনি আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছে আল্লাহকে বিচার বিচার কারোর কাছে দিতে পারি কার কাছে দিবে বিচার তার কাছে বলবো আল্লাহ খুলে উঠে চলে এসেছিল খুলতে শুরু করেছে মাত্র চারটা বস্তা আলোচনার মধ্যে মনটা খুলে গেছে নিজেরাই স্বীকার করতেছে যে না এটা এরকম না একজন রব রব আমাদের একজন হবে আল্লাহ একজন হবে মাহুদ একজন হবে কেন আমরা এইভাবে পূজা করতেছি তার যে সময় আলোচনা চলছে সেই সময় সরস্বতীর পূজা চলছে কয়েকটা ছেলে সরস্বতীর পূজাতেও যায়নি পূজা করবো না তো হচ্ছে উম্মুর দাওয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দাওয়াতি উম্ম ইহুদিরাও রসুলের দাওয়াতি উম্মাদ খ্রিস্টানরা ওর রসুলের দাওয়াতি উম্ম হিন্দুরা রসুলের দাওয়াতি উম্ম পত্তলিক অগ্নি পূজকরাও রসলে দাওয়াতি উম্ম ইসলামের দাওয়াত পৌঁছে যাবে বিল্ডিং এ পৌঁছাবে এবং কি বিল্ডিং এম পৌঁছাবে কুড়ে ঘরে পর্যন্ত পৌঁছাবে পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত সিমাল থেকে নিয়ে পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত एम एक बाकी थकबेना पृथ्वी से प्रत्येकता को आल्ला तला इसलम दावत पहुंचे देवें आज से समस्त मानुषुल ग्रहण कर पद्धति एक हेल्प सम्मान ग्रहण करत्मसमर्पण कर आत्मसमर्पण करलम तुम्हारे जमन इब्राहिम आल इसलासल्लम आत्मसमर्पण कर अल्लाह तला रब्बू असलीम जो इब्राहिम तुम्हें इस्लाम कबुल करो आत्मसमर्पण करो इन असलम तुम रब्बिलालमीन রব্বুল আল আমিনের কাছে আমি আত্মসমর্পণ করছি এইভাবে করবে দ্বিতীয় তারা লাঞ্ছিত অবস্থায় ইসলাম কবুল করবে কবুল করতে বাধ্য হবে তারা বাধ্য হবে তারা কবুল করে নিবে আর কোনো পদ দেখবে না সরার জীবনের প্রতি পথ দেখবে না ইসলাম ছাড়া পৌঁছে যাবে পৃথিবীর কোনায় কোন ইসলামের দাওয়াত পৌঁছে যাবে প্রকৃত ইসলামের দাওয়াত পৌঁছে যাবে তাই পৌঁছে যাচ্ছে এ হচ্ছে উম্মুদ্দাওয়া মনে থাকবে তো উম্মুদ্দাওয়া उम्मातुल दावार रसुल के स्वयं विषय ना रसुलर पर रसुलर धारा चले आसुलशुद्ध दायबा नबीर जरा वारिश हिसाब से क्या कर आलेमरा जरा क्या करते दावार टुकु मानस दीबे द्वितियों हम्मुल উম্মাতুল ইস্তি যাওয়া দাওয়াত পেয়ে যারা সাড়া দিচ্ছে যারা সারা দিচ্ছে দাওয়াত পেয়ে এরা সবাই সারা দিবে না যেমন আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই পৃথিবীতে যত মানুষ আছে এই সব মানুষের সাত ভাগের এক ভাগ হচ্ছে নামধারী মুসলিম অথবা ভৌগোলিক মুসলিম এই সংজ্ঞা মনে আছে আপনাদের মনে আছে এই সংজ্ঞা নামধারী মুসলিম ভৌগোলিক মুসলিম আর কি কি বলেছিলাম মুসলিমদের মনে আছে আপনার মনে নাই না যা বলছে এখন আপনি থাকবেন ওইটা এইটা সেইটা হ্যান আপনি প্যাচাইতে থাকবেন আটটা পরিচয় দিয়েছিলাম পৃথিবীতে মুসলিমদের ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম আমাদের স্কুলগুলোতে ভূগোল পড়ায় না সমাজ পরিচিতি ভূগোল সমাজ পরিচিতি ইতিহাস ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম ভৌগোলিক ভাবে এরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে নামধারী মুসলিম অপকৃত মুসলিম প্রকৃত মুসলিম তারা নয় আজব মুসলিম আজব মুসলিম বলেছিলাম না যে বাংলাদেশের এই মুসলিমরা হচ্ছে আজব মুসলিম ওর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো কিছু নাই কিন্তু ও মুসলিম আজব ওর সাথে ইসলামে আদৌ কোনো সম্পর্ক নেই কিন্তু সে মুসলিম আজব মুসলিম ওর অর্বাচীন মুসলিম অজ্ঞ মুসলিম এবং নিজ হাতে তৈরি করা ধর্মীয় মুসলিম একটা পরিচয় দিয়েছিলাম মনে নাই একটারও কি করবেন আপনারা কি দাওয়ার দিবেন মানুষকে কি দাওয়ার দিবেন মানুষকে খালি লড়াই চাই বাঁচতে চাই এই চাই রক্ত চাই ক্ষমতা চাই গতি চাই কত কিছু যে চান কত কিছু যে চান ইসলামই বুঝেন না দিন বুঝেন না দাওয়াতও বুঝেন না ওই দাওয়া দিয়ে কোনো ফায়দা নাই আমি কিছু চাইতে পারবেন ফায়দা পাবেন না রক্ত গরম করে কোনো লাভ নাই আবার রক্ত শীতলও করা যাবে না জ্ঞানের মাধ্যমে রক্ত গরম হয়ে যাবে তো উম্মুদ্দা এটা সবাই কবুল করবে বিষয়টা আল্লাহ কথা অধিকাংশরা না অধিকাংশরা মুশরিক অধিকাংশরা বোঝে না অধিকাংশরা চিন্তা করে না অধিকাংশরা আল্লাহ সুক্রিয়া আদায় করে না অধিকাংশরা আত্মসমর্পণ করে না অধিকাংশ বিপথে পরিচালিত হয় অধিকাংশ আল্লাহর পক্ষ থেকে আশা বাণী গ্রহণ করে না অধিকাংশরাই স্মরণ গ্রহণ করে না অধিকাংশরা করে না তার মানে সামান্য করে জন্য দেখা যাচ্ছে যে সর্বকালে আমরা তাই দেখে এসেছি পৃথিবীর অধিকাংশ মানুষই মুশ্রিক থাকে সামান্য সংখ্যক মানুষ ইসলাম ভগুল করে থাকে সামান্য সংখ্যক রসুলের যুগেও তাই দেখা গেল এখন পৃথিবীতে প্রায় সাতশো কোটি প্লাস মানুষ তার মধ্যে হচ্ছে একশো কোটি হচ্ছে মুসলিম এই মুসলিমদেরকে যদি ভাগ করতে যান ওই আটটা শ্রেণীতে আনার পরে দেখবেন শূন্য মুসলিম পাওয়া যাবে সন্দেহ হবে আমাকে নিয়েও সন্দেহ হয় আমার ইন্নালিল্লা আমাকে নিয়েও আমার সন্দেহ আপনাকে নিয়েও আপনার সন্দেহ হবে যাদের পিছনে ঘুরছি তাদেরকে নিয়ে তো কোনো কথা বলার অপেক্ষাই রাখে না অপেক্ষায় রাখে না তাদেরকে নিয়ে কথাবার্তা বলা কঠিন বিষয় মান উমাতুল ইসতে যাবা খুব কঠিন এই যে উম্মাতুল ইসতে যাবা এই আলোচনা যুগছে এই যে উম্মাতুল ইসতে যাবা যারা দাওয়াতটুকু কবুল করে নিয়েছে এরা মূর্তি পূজার মধ্যে প্রবেশ করে ফেলবে এরা মূর্তি পূজা করবে না এরা মানে ছয় নয় করে না গো করে না এরা প্রকাশ্যে মূর্তি পূজা করবে এই উমাতলিতে যাবা এরা প্রকাশ্যে মূর্তি পূজা করবে প্রকাশে এরা দৃশ্যমান অবস্থায় মূর্তি পূজা করবে যারা সারা দিচ্ছে এরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা করবে মানে এরা ইহুদি হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে না তারা হয়ে যাবে অথবা হিন্দু হবে অথবা পত্তলিক হবে অথবা চন্দ্রের পূজারী হবে সূর্যের পূজারী হবে অগ্নি পূজক হবে অথবা ওরা বৌদ্ধ হবে ওরা মূর্তি পূজা করবে এই খুব কঠিন বিষয় খুব কঠিন বিষয় খুব কঠিন বিষয় খুব কঠিন বিষয় এই উম্মাতুলিতে যাবো মূর্তি পূজা করবে তাহলে বাকি থাকবে কে বাকি থাকবে কে বাকি থাকবে তারা কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো গুলো বোঝার ভুল আমাদের बुझीना हादी से हादिर समन्वय करते मुस्लिम कहो मूर्ति पुजा करना मुस्लिम मूर्ति पूजा करना एक बेदईन साहबी बेदुईन सहबी ब्रह्म सहबी जानी इमान आल्लाई तुम तब दाओ लंगू वाला किन कलुअलना দেখো তুমি আল্লাহ নামাজি ব্যক্তিদের কাছে এসে নিরাশ হয়ে গিয়েছে ইবলিস নিরাশ হয়ে গিয়েছে যারা নামাজ আদায় করে সালাতাম পালন করে তাদের কাছে ইবলিস নিরাশ হয়ে গিয়েছে এদেরকে ইবলিশ পথ্রষ্ট করতে পারবে না একটা হাদিস রয়েছে যে শয়তান জাজিরাতুল আরব থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছে জাজিরাতুল আরব মানে আরব ভূখণ্ড থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছে সে আরব ভূখণ্ডে কোন ধরনের প্রচেষ্টা চালাতে পারবে না দুইটাই দুইটাই বিশুদ্ধ কিন্তু দেখেন যদি জাজিরাতুল আরব থেকে শয়তান মুখ ফিরিয়ে নিয়ে যেয়ে চলে থাকে ও যদি আর আরবের মানুষগুলোকে গোমরা করতে না পারে তাহলে রসুলের যুগেই কিছু সংখ্যক আরব গোমরা হয়ে গিয়েছে মক্কার যুগে তারা অস্বীকার করে ফেললো যে না মোহাম্মদ উল্টোবালটা কথা বলছে ধর এগুলো ঠিক না মোরতাদ হয়ে গেল উনি যখন মক্কা থেকে নদিনায় হিজরত করে চলে আসলেন আসার পরে জাকাতের কিছু উট আসলো এই উঠ উনি একটা গ্রাম এলাকায় পাঠালেন এবং কিছু সংখ্যক সাহাবিদেরকে মুসলিমকে দায়িত্ব দিলেন যে তোমরা ওইটাকে পাহারা দাও এই উটগুলোকে পাহারা দাও এই করো না তারা মোরতাদ হয়ে গেল গেলের যুগে আল্লাহ রসুল সাল আলাইসালামের মৃত্যুর পরপর একটা বিশাল অংশ সাহাবিদের একটা বড় অংশ মোর্তাদ হয়ে গেল অবকর যেন তাদের বিরুদ্ধে জেহাদ করলেন যুদ্ধ করলেন জানাচ্ছেন এই বিষয় অপকরাধী মোস্টারদেরছিল তাহলে হাদিসের বোঝার ভুল রয়েছে হাদিস বিশুদ্ধ বোঝার ভুল এই হাদিস তবলিগলা ভাইরা খুব বেশি প্রচার করে চন্মনায় ভাইরা খুব বেশি প্রচার করে এই দুইটা হাদিসকে না না আমরা সিরিপ করি না মুসলিম সিরিপ করতে পারে না সিরিপ করা হচ্ছে হিন্দুরা আর আল্লাহ অবশ্যই হবে উম্মও লিখতে যাওয়া দাওয়া না কিন্তু উম্মুর দাওয়া তো আগে থেকেই আছে অবশ্যই অবশ্যই মূর্তি পূজার মধ্যে যাবে মূর্তি পূজা করবে এরা কাফের হয়ে যাবে এরা ইসলাম বলার পরে এরা কাফের হয়ে যাবে রসুল বলেছেন অবশ্যই হবে একশত ভাগ বিশ্বাস তা তার জীবনের পরবর্তী ঘটনাতেই দেখা যাচ্ছে যে আরো ভূখণ্ডে মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে যারা সত্যিকার অর্থে আল্লাহ দিনকে কবুল করে নিবে আরো ভূখণ্ডে তাদের থেকে শান নিরাশ হয়ে যাবে সত্যিকার অর্থে যারা কবুল করে নিবে আল্লাহ তাও এইদকে যারা সেইভাবে করে মেনে নিবে তাও এইদের জ্ঞান যে ব্যক্তি সেইভাবে করে অর্জন করবে আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করে ফেলবে তাদের থেকে শয়তান নিরাশ হয়ে গেছে কি করবো এদের ডানে উপরে নিচে চারোদিক থেকে আমি ঘিরে নিবো ওদেরকে আমি বিভ্রান্ত করতে না বসে থাকবো বসে থাকবে কাদের পথে মূর্তি পূজকদের পথে না মুমিনদের পথে মোমিনদের পথে মূর্তি করা তো চলেই গেছে অগ্নি পুজো করা তো চলেই গিয়েছে গায়রুল্লাহর এবাদত যারা করে তারা তো চড়েই গেছে আঁকিটার এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ আমাদের দেশে আলেমোলামারা আঁকিটা শিখায় না শিখালে তাদের দরবার ভেঙে যাবে তাদের খানকা নষ্ট হবে তাদের হাতিয়া তো কমে যাবে তাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে খালি বোঝায় কি দিন কায়ম করো খেলাপথ কায়ম করো জেহাদ প্রতিষ্ঠা করো বোয়াবাজি করো করো করো নিজে যে মূর্তি পূজার মধ্যে ঢুকে যাচ্ছে খবর খবর নেই ও নিজে ঢুকে যাচ্ছে মূর্তি পূজার মধ্যে অবশ্যই প্রবেশ করবে কয়েকটা মাধ্যম দিয়ে করবে কয়েকটা মাধ্যম দিয়ে তারা মূর্তি পূজার মধ্যে প্রবেশ করবে এই মূর্তি পূজার মধ্যে প্রবেশ করে তারা ইহুদি হয়ে যাবে जर का कित अतित कित व्यक्तरा अतीतर कित सम्प्रदाय नाम बोल দাউদ আলুস কম আপনি বলেন হ্যাঁ বলেন जद के दे ज देख राह नबीरस करीमे पचिस जन नबीरसूल वर्णना जर कोई कितब देखे नबी रसुलीपे तबुत जीप्त कितब थे रसुल तरफ माध्यम विद्यमान थारे रसुल तरफ रेखे जाओ তারা ইমান এনেছিল জীপ্তের উপরে এবং তাগুতের উপরে দুইটা রাস্তা মূর্তি পূজার একটা হচ্ছে জীবদের জিতা এবং তাগুতের রাস্তা মূর্তি পূজার রাস্তা কিতাব থাকবে থাকার পর উপরে ইমান আনবে ইমান এনেছিল ইমান আনবে ইমান এনেছিল ইমান আনবে আপনারা মুজারে পড়েছেন পড়েনি মুজারে মিনুন অতীতে ইমান এনেছিল অতীতে কাজ করেছিল ভবিষ্যতেও করবে भविष्य कितब तरह सेमान जीप्तने व्याख्या हरुल्लार पथ जीप हम पुतुलर पथ जीत हास्कर हवि मूर्त पथ जीत हायरुल्ला के चिंदा कर पथ प्रत्येक जीप्त অসন্তুষ্ট চিত্তে সে এবাদত নিক সে এবাদত করা অথবা পরবর্তীতে করানো হোক এ হচ্ছে তাগত তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় তাগুত কার কথা বলেছিলাম আমরা শয়তান শয়তান সবচেয়ে বড় তাগুত হচ্ছে কোনদিন বসে থেকে বলেছে হজরত ই এর ছবি হজরত ইকে দেখে তারা সবাই করে দেখেছেন এবং তো কোনোদিন সরস্বতীর পূজা যখন চলে তখন সেখানে ইবলিসের একটা ছবি দেখে নাকি ইবলিসের পূজা করা হচ্ছে মাধ্যমে মাধ্যমে আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেই নি যে তোমরা শয়তানের এবাদত করবে না অথচ শয়তান কিন্তু দেখা যাচ্ছে না মূর্তিকে দেখি কবর দেখি বিভিন্ন জীব জন্তুকে দেখি তাদের সামনে এবাদত করতে দেখছি শয়তানের এবাদত কিভাবে আত্মানের কিতাব ছিল আত্মান কিতাব ছিল তারাও ইমান এনেছে জিতরে এবং শয়তানের উপরে তাবুতের উপরে আর ভবিষ্যতেও যাদের কাছে কিতাব থাকবে তারাও জিতের উপরে এবং তাহুতের উপরে ইমান আনবে আল্লা বলেছেন অবশ্যই ইমান আনবে অবশ্যই ইমান আনবে মুসলিম হলেও ইমান আনবে এবং তাদের একটা বক্তব্য থাকবে সেই সময় প্রত্যেকটা দলের একটা বক্তব্য আছে না প্রত্যেকটা হুজুরের বক্তব্য আছে না প্রত্যেকটা রাইটারের বক্তব্য আছে না প্রত্যেক নেতার বক্তব্য আছে না এই যারা ইমান আনবে উপরে এবং তাবুতের উপরে তাদের একটা বক্তব্য থাকবে সর্বকালে অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে তাদের একটা বক্তব্য ভবিষ্যতেও থাকবে যে নির্বাচন আসলে ইশতেহার দেয় না দলের পক্ষ থেকে প্রত্যেকটা দলের আলাদা আলাদা নির আছে না প্রত্যেকটা দলের আছে এটা হচ্ছে তাদের বক্তব্য তারা কি বলতে চায় অতীতে এই যারা জিত্তের উপরে তাবুদের উপরে ইমান ছিল তারা একটা বক্তব্য দিয়ে এসেছিল ভবিষ্যতেও তারা এই একটা বক্তব্য দিবে কি বক্তব্য তারা বলবে বলে ওই যে হেদায়ত প্রাপ্ত দেখছো যারা কোরআন এবং শহীদার উপরে ইমান এনেছে যারা আল্লাহ এবং তার পথ পদ্ধকে মেনে নিয়েছে তাদের চাইতে আমাদের এই পথটা হচ্ছে সুন্দর পথ দেখো না কত সুন্দর কম্প্রোমাইজ ধর্ম আমরা মানি আমরা দেখুন আমাদের ইসলামটা কত সুন্দর মডারেট মুসলিম আমরা সবকিছুকেই আমরা মিনিয়ে নিতে পারছি আমাদের কাছে কোন সমস্যা নেই আমরা সুদ ভিত্তিক অর্থ নীতি ব্যবস্থাকে আমরা ইসলামী অর্থনীতি করতে পারছি ওইটাও আমাদের চলে আমাদের কোনো সমস্যা নেই না ব্যাংকিং অবস্থায় আমাদের সমস্যা না ব্যবসা বাণিজ্যে আমাদের জন্য সমস্যা না এই অবস্থায় সমস্যা না ক্ষমতার ক্ষেত্রে আমাদের সমস্যা কোনো ক্ষেত্রে আমাদের সমস্যা নেই আমাদের এই পথটা হচ্ছে কত সুন্দর আনন্দের পথ আমাদের এই পথটা হচ্ছে কত শান্তির পথ তোমরা একটু তাকিয়ে দেখো না ইমানদারদেরকে তারা ইঙ্গিত করে বলবে হাউলা ইহদা মিনাল ওই যে ইমান এনেছে আল্লাহ রাস্তার উপরে ওদের চাইটা আমাদের এই পথটা কত সুন্দর পথ আমরা কত সুন্দর দুনিয়াতে বিরাজমান বিচরণ করে বেড়াচ্ছি কোথাও আমাদের জন্য যেতে বাধা নেই কোথাও আমাদের জন্য কোনো সমস্যা নেই ইসরায়েল পর্যন্ত আমরা প্রবেশ করতে পারছি আমাদের সাথে কোথাও কোনো সমস্যা হচ্ছে না এর চাইতে ভালো পথ হয় নাকি এটা অতীতের যারা জিতের উপরে এবং তাগুতের উপরে ইমান এনেছিল তাদের বক্তব্য ছিল বর্তমানে একই বক্তব্য দেওয়া হচ্ছে না মানুষ আশ্রমের সময় একই বক্তব্য দেওয়া হয়েছিল ভবিষ্যতেও একই বক্তব্য দেওয়া হবে এই পথের অনুসারীরা যারা মূর্তি পূজা করবে তারা এই একই বক্তব্য দিবে যারা হুজুর পূজা পীর পূজা ইমাম পূজা খানকা পূজা দর্গা পূজা মাধা পূজা তোরিকা পূজা যারা করবে তারা একই কথা বলবে প্রত্যেকটা খানকায় খানকায় গিয়ে দেখেন তাদের খানকার যে সমস্ত লিডাররা আছে তারা বলবে এটাই হচ্ছে একমাত্র বিশুদ্ধ পথ ওই যে ওই ভাইরা বলছে ওরা তো হচ্ছে অমুক তমুক ওই যে ভাইরা বলছে কোরআন হাজীদের কথা দূর কোরআন হাদিস কি খুঁজেই পাওয়া যায় নাকি উল্টো পাল্টা বলে বলবে আমাদের এটাই হচ্ছে একমাত্র বিশুদ্ধ পথ আমরা এর আগে বলেছিলাম যে অতীতে শিরিক যেগুলো ছিল সেই সিঁড়ি কিযামত পর্যন্ত কালারটা চেঞ্জ হবে যে বক্তব্য ছিল ভবিষ্যতে কণ্ঠস্বরটা পরিবর্তন করবে কণ্ঠস্বরটার পরিবর্তন করবে অতীতের বক্তব্যের সাথে দেখেন বর্তমানে বক্তব্যের মিল তাহা বলছে হাউলাইনীরা ওই যে ইমানদাররা যারা ইমান ওদের চাইতে আমাদের এই পথ হচ্ছে উত্তম পথ সুন্দর পথ করে দেখলে আপনি ঘরে থাকেন ওর চাইতে উত্তম পথ ওইতে সুন্দর পথ পথ এটা আল্লাহ বলছেন উলায় এরা হচ্ছে তারা যাদের উপরে আল্লাহ লাহনত করেছেন অভিশাপ করেছেন যারা ইসলামকে নিয়ে কম্প্রোমাইজ করে যারা ইসলামকে নিয়ে খানকার মধ্যে প্রবেশ করায় যারা ইসলামকে দরগার মধ্যে প্রবেশ করায় যারা ইসলামকে কবর মাজার মধ্যে প্রবেশ করায় আল্লাহ তার উপরে লহনত করবেন তার জন্য কোন সাহায্যকারী থাকবে না এই কিতাব ছাড়েন তার উপরে কোন সাহায্যকারী থাকবে না কিতাব পড়বেন বাসায় গিয়ে যারা यही को कम्प्रोमाइजे धर्म मानव कम्प्रोमाइजे दिन मानव जरा शयतान आनुगत्यर पथे परिचालित शयतान अर्थनीति शयान समाजनीति शयान एबादत नीति शयतान जेहर नीति शयतान पक्ष इसलम विभिन्न दिक निर्देशना आशा से ही नीति के जरा ग्रहण करके आल्ला पक्ष ऊपर होता लहनत आल्ला जरूर लहनत करबें तर को सहाज्यकारी ना दुनिया से ना आशलाते जिदा लाघून आजारे सीका ना ये ना জিলা কখনো পাবে না তারা তাদের জন্য সাহায্যকারী কখনোই তারা পাবেনা কয়েকটা পথ বললাম আল্লাহ বলছেন সুরা মায়া আয়াতি বলে দাও হাল উনকু আমি কি তোমাদেরকে বর্ণনা করে শোনাবো আমি কি তোমাদের কাছে বিবৃতি দিব কি হা হা থাকবেন আলমানে কি তোমাদের কাছে একেবারে নিকৃষ্ট একদম নিকৃষ্ট পরিণতি কার আল্লাহর কাছে কে আল্লাহর কাছে পরিণতির দিক দিয়ে একদম নিকৃষ্ট পরিণতির মধ্যে পৌঁছাবে আমি কি তোমাদের কাছে সেই বর্ণনা দিব আল্লাহ তালা প্রশ্ন করতে বলছেন মানুষকে কার নিকৃষ্ট পরিণতি শুনে না তার কারিকৃষ্ট পরিহুল্লাহ যারা এইভাবে কবর পূজে যারা এইভাবে শয়তানের পূজা করবে যারা এইভাবে করে জীপ্তের পূজা করবে জীপ্তের আনুগত্য করবে শয়তানের আনুগত্য করবে তাদের উপরে আর দিক দিকতে তাদের অবস্থা হচ্ছে সবচাইতে পক্ষ থেকে তাদের উপরে গজব এবং আল্লাহ বন্ধু করলেন বন্ধু করলেন লাগবে আল্লাহ তালা তাদেরকে অভিশাপ করেছেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এসেছে আল্লাহ লানত করেছেন আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন রাগান্বিত হয়ে তাদেরকে কি করেছেন অতীতে তাদেরকে সিনজির পরিণত করে দিয়েছিলেন আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ ক্রোধান্বিত হয়ে মানুষকে আল্লাহ তারা কি বানিয়েছিলেন শুকরে বানিয়ে দিয়েছেন শুকরে পরিণত করেছিলেন আল্লাহর ক্রোধের পথ শুকরের পথ শুকুরে পরিণত করবেন অজালিনেরাদা এবং তাদেরকে আল্লাহ তালা বাদরে পরিণত করবেন তাদেরকে আল্লাহরে পরিণত করেছিলেন কেন আল্লাহ গজব চলে এসেছিল তাদের উপরে কি কারণ হচ্ছে তারা গজবাসের পূজা করেছিল কারণ তারা জিত্তের আনুগত্য করেছিল এই জন্য তাদেরকে শুকর এবং বাধরে আল্লাহ তালা পরিণত করেছিলেন মনে আছে না দাউদ আল্লাহ ইসলামের ফর্ম হচ্ছে এই ঘটনা এর কারণ কি ছিল তৃতীয় কারণ দেখেন কারণটা কি ছিল तर अपराध की सुबर क्यों तक मूर्ति पुजार तथे नाम की पथ जुक्त पथ कुरान् क्षेत्र हादिसर क्षेत्र निजस्व चुक्तिजस्व चिंता चेतना निजस्व गवेषणा निजस्व पथ पदि নিজস্ব তৈরি করা একটা সংবিধান নিজস্ব তার বিপরীতে মূর্তি পূজার পথ কি করেছিল যে আল্লাহ তালা তাদেরকে সুকর এবং বাঘরে পরিণত করেছিলেন আল্লাহর পক্ষ থেকে গ্রোধ চলে আসলো আল্লাহ তালা তাদের উপরে গজব দিলেন কেন দিলেন कारण हे ता छोट्ट एक चुक्ति पेश करती शनिवाराओक शनिवार क्योंकि एक टन दिए रखी रविवारा रविवार क्षूलो करते गल और आल्ला तला तदर एवं शुक्रेणत कर एक जुक्त पद शनिवार तो अल्लाह खुब मेनेसगुलो के आसते दिए निजे आल्ला कलम शुन तबीर मुखे নবীর মুখে আল্লাহর কালাম শুনছে কোন প্রকারের বিধা বাধা বিপত্তি করেনি আল্লাহর পক্ষ থেকে আসা ইমান যেটা ছিল কিতাবের উপরে সেই ইমান থেকেও তারা দূরে সরে যায়নি ছোট্ট একটা যুক্তি দিয়েছিল যে ঠিক আছে আমরা পরের দিনই ধরব এই একটা ছোট্ট যুক্তি এই যুক্তি পেশ করার কারণে আল্লাহ তারা তাদেরকে বাঁদর এবং শুকরে পরিণত করে দিতে হচ্ছে পরিণতির দিক দিয়ে একদম নিকৃষ্ট পরিণতি ওয়াদ আবারও সে আগে কথা নিয়েছেন যে তারা চেতনা গবেষণা বিষয়টা এমন না না আমি ওনাকে এইভাবে করে বুঝি না না ওনার কথাবার্তা তো এইরকমই লাগে না না উনি তো এইভাবে বলে আমি আমার গবেষণা দিয়ে কোরআন এইভাবে বুঝেছি নিজস্ব গবেষণা দিয়ে কোরআন বুঝে এ হচ্ছে মূর্তি পূজার তিন নাম্বার পথ চার নাম্বার পথ মূর্তি পূজার মূর্তি পূজার চতুর্থ নাম্বার চার নম্বর পথ সেটা হচ্ছে মশওয়ার পথ মশোরা সকালবেলা মশওয়ারা হয় না মশওয়ার পথ পর পথ পরামর্শের পর প্রত্যেকটা গাইরুল্লাহ পূজার স্থানের গুলোতে যান যেখানে গাইরুল্লাহার এবার হত হচ্ছে প্রত্যেকটার মধ্যে পরামর্শ কমিটি আছে শালীর মাজার কমিটি আছে না খানজানের কমিটি আছে না আছে হিন্দুদের যে পূজা মণ্ডপগুলো আছে ওখানে কমিটি আছে না এরা পরামর্শে বসে না বসে না বসে কমিটি আছে না নাই প্রত্যেকটা দরকার কমিটি আছে না নাই এ হচ্ছে গাইরুল্লাহ এবাদতের মূর্তি পূজার আরেকটা পথ মশ ইসলামে পরামর্শের অত্যন্ত গুরুত্ব রয়েছে আমরা সামনে আরেকটা আলোচনা নিয়ে আসবো শুধু পরামর্শের উপরে পরামর্শের অত্যন্ত গুরুত্ব রয়েছে যেখানে পরামর্শ হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। পরামর্শের কারণে কাজটা সুন্দরভাবে সমাধান হয় কিন্তু এই পরামর্শের মাধ্যমে পৃথিবীতে কবর পূজার সূচনা হয়েছিল হয়েছিল। ওই যে তিনজন গুহাবাসীর কথা সুরা কাহা এসেছে যে তিনজন গুহাবাসী ছিলেন যারা ওইখানে মৃত্যুবরণ করেছিলেন খুব ভালো মানুষ ছিলেন তাদের চতুর্থ ব্যক্তি ছিল কুকুর অথবা তারা ছিলেন পাঁচজন ষষ্ঠ ব্যক্তি ছিল তাদের কুকুর গ্রহণকারী মিশছে না আল্লা জানেন এই বিষয়ে সর সবচেয়ে বেশি তিনি জানেন এই লোকগুলো এই ভালো মানুষগুলো যখন মারা গেল মারা যাওয়ার পরে এলাকার কিছু সংখ্যক মানুষ যারা প্রভাব প্রতিপত্তিশ মানুষ ছিল যারা জ্ঞানের বুদ্ধিতে একটু অবস্থান ভালো ছিল তারা পরামর্শ বসে বলছে অবশ্যই তাদের কবরের উপর আমরা মাস নির্মাণ করব যে অবশ্যই তাদের কবরের উপর আমরা এবাদত গাছ তৈরি করব। যার উপরে সেজদা করা হবে যার উপরে ইবাদত করা হবে একটা কমিটির মাধ্যমে মাদার পূজার প্রথম সূচনা হলো আসা হবে সময় ভালো মানুষগুলোর উপরে যারা আল্লাহর ইবাদত করতেন কালাল্লা দিন আকালাকু আলাম তারা পরামর্শে বসলো পরামর্শ বসে তারা যারা এই কথার উপরে এই রায়ের উপরে এই রায়ের উপরে যারা বিজয় লাভ করবো করলো বেশিরভাগ মানুষ এই রায় দিল যে লালাত না এই হিমাস্ত্রী দা অবশ্যই অবশ্যই আমরা তাদের কবরের উপরে মাজা তৈরি করব। মসজিদ তৈরি করব। যেখানে এবাদত করা হবে এর আগে আমরা কবর মাজারের বিধান আলোচনা করেছি না যে কবরের উপরে শ্রদ্ধা করার অবস্থান পরামর্শের মাধ্যমে মূর্তি পূজার সূচনা হয় চার নাম্বার পথ এজন্য সাবধান খুব সাবধান পিছনে কমিটি আছে ইসলামের নাম যে ইসলামের নামে যত ধরনের বিভ্রান্তি আছে প্রত্যেকটা বিভ্রান্তিকর দলের মধ্যে বিশাল বিশাল কমিটি আছে এরা নিজেরা বসে বসে পরামর্শ করে মশওয়ারা করে ফজর নামাজে পরে। আমরা এটাই করবো না যে কোরআনে এই বিষয় কি এসেছে হাতিস এই বিষয় কি এসেছে আমাদের এলাকার একটা ঘটনা ঘটলো একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে যুবক মানুষ তেমন একটা পয়সা কিছুই নেই বউ থেকে যৌতুক দেবে এখন শ্বশুর বাড়ি থেকে পরামর্শ দেওয়া হয়েছে হুকুম দেওয়া হয়েছে যে ছেলেটা মাত্র চিল্লা থেকে এসেছে ওর দাড়িগুলো শেখ করতে হবে নালে এই দাড়িও ছেলের কাছে বিয়ে দিব না এখন ওর সম্পদও কম বিয়েটাও করা দরকার সম্পদ নাই বিয়েও করা দরকার সম্পদ নাই শ্বশুর বাড়ি থেকে সম্পদ দেবে ওইটা দিয়ে ও ব্যবসা বাণিজ্য করবে নাম বললাম না নাম বললাম আপনার অনেকেই চিনবেন এখানে বিশেষ করে ও চিনবে খুব ভালো তো এখন মসজিদে পরামর্শ হচ্ছে বসা হল সজোরের পরে আমি সাহেব এর থেকে খেয়াল ওর থেকে খেয়াল এক একটু দারিদ্রতা আছে বিয়েটাও করা বাদ হয়ে যাচ্ছে এটার কারণে বড় খরচ বাদ হচ্ছে মানে বিয়ে বিয়ে হচ্ছে এটা ছেলে বড় আবার দরিদ্রতা পয়সা দরকার যদি বিয়েটা ভেঙে যায় তাহলে পয়সাও আসবে না কি করবে ব্যবসা করতে হবে হলে হজ করবে কিভাবে পয়সা না থাকলে আল্লাহ খরচ করবে কিভাবে আচ্ছা ঠিক আছে আমার খেয়াল হলো অন্তত বিয়ের সময় এটা কেটে তারপর আবার বিয়ের পরে বউ চলে আসলে পরে রাজি খুশি করিয়ে এক চিল্লায় মাত্র রাত সহজ আমাকে চলে যাবে ব্যাস বউও চেঞ্জ ও চেঞ্জ আবার কিছু দাঁড়িয়ে রাখবে ব্যাস যেমন পরামর্শ তেমন কাজ ছেলে সুন্দর করে সেভ করে গিয়ে বিয়ে করে নিয়ে আসবে মশুয়া মশুয়ারা এগুলো ছয়তানের পথ ইবলিসের পথ এগুলো এই মশওয়ার মাধ্যমে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছিল এ হচ্ছে চতুর্থ পথ মনে রাখবেন কিন্তু মূর্তি পূজার পথ এইগুলো সব উম্মতের মধ্যে প্রবেশ করেছে না করেনি সবগুলো প্রবেশ করেছে উন্মতের মধ্যে এই উম্মুর দাওয়ার মধ্যে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা হজ করে যারা জাকাত দেয় প্রত্যেকের মধ্যে এইগুলো প্রবেশ করেছে এই জ্ঞানটুকু না থাকার কারণে জ্ঞানটুকু না থাকার কারণে নানা কাছে না রেমাত্রীটা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন পঞ্চম নাম্বার পথ মূর্তি তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদের অনুসরণ এটা হচ্ছে মূর্তি পূজার একটা পথ মূর্তি পূজার এটা একটা পথ অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে হাজওয়াল কুজুয়াতি বিল কুজুয়া পায়ের সাথে পা লাগিয়ে তারপর যেমন আমরা সালাতের সময় বলি যে পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাঁধ মিলান ফাঁকা রাখবেন না ফাঁকা রাখলে সেখানে শয়তান এসে প্রবেশ করবে আল্লাহ যেগুলো বলতেন पदा अनुसरण करण करते गाँवरण कर आदर्श अनुसरण करदर्शा जी सपर गुकए माना आदर्श गोपन हो जाए गोपनो हो जाए তাহলে এই গোপন জায়গায় গিয়ে পর্যন্ত প্রবেশ করবে প্রবেশ করে সেই আদর্শটাকে টেনে বের করে এনে আবার আদর্শ অনুসরণ করা শুরু করবে নুয়ালিসাল্লা তুয়াশাল্লামের সময় সিরকে জন্ম হলো সিরকে জন্ম হওয়ার পরে নুয়াল্লাম তিন গো সাড়ে নয় বছর দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে দেখছে কিছু সংখ্যক মানুষেরা কেউ কবুল করছে না শেষ পর্যন্ত আল্লাহর কাছে তিনি দাবি করলেন দোয়া করলেন যে আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও পৃথিবীতে একটা কাপের ঘর আল্লাহ তুমি টিকিয়ে রেখো না একটা কাপেরের ঘরকেও। একেবারে মিটে গেল পৃথিবী যা আছে তখন শুধুমাত্র মুমিন আবার কি করে মূর্তি পূজার সূচনা হলো বলেন তো সব তো শেষ এখন তো মুমিন আছে খালি তো ইমান থাকবে খালি তো ইমান থাকবে আবার মূর্তি পূজার সূচনা হলো কি করে মূর্তি পূজা তো গিয়েছে একেবারে আল্লাহ গিয়েছে আবার ওইখান থেকে বের করে নিয়ে চলে এসেছে গোপন হয়ে যাওয়া জিনিসটাকে আবার বের করে চলে এসেছে দেখেন না দাদার আদর্শ দেয় আদর্শগুলো চলে যায় আবার পুরানো দিনের সব আদর্শকে খুঁজে খুঁজে নিয়ে চলে আসে আবার আদর্শকে খুঁজে খুঁজে নিয়ে চলে আসে অনুসরণের ক্ষেত্রে মূর্তি পূজা মানুষ করবে যদি এই অনুসরণীয় বিষয়টা একদম হয়ে যায় আবার সেখান থেকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ কাদের অনুসরণ করব আমার আমরা কাদের অনুসরণ করব কার অনুসরণ করা হবে ইহুদি এবং নাসারাদের খ্রিস্টানদের আল্লাহ রসুলাম বলছেন তারা ছাড়া আবার কাদের তারা ছাড়া আবার কাদের ইহুদি এবং নাচারা ছিল পত্যলিক তারা ছিল মূর্তি পূজক তারা ছিল অগ্নি পূজক এই পূজক সেই পুজো আজকে মুসলিমরাও আবার সেই দিকেই ধরছে এবং তাদের আদর্শগুলো কখনো কখনো চলে যাচ্ছে আবার পাটাকে দাদা জি আপনার পাটা দেন না একটুখানি চুষি একটুখানি চাটি দাদার আদর্শ নিয়ে চলে যায় আবার সেই আদর্শকে দোয়া দই করে এই করে সেই করে সোনার উপায় পানি দিয়ে ধুইয়ে তারপরে কালো গায়ে দুধ দিয়ে ধুইয়ে আবার সেই আদর্শটাকে নিয়ে চলে আসা হয় হারিয়ে যাওয়া আদর্শ আবার আদর্শ নিয়ে চলে আসা হয় ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ এখন কিছু ভবিষ্যৎবাণী করছেন কিছু বাণী করছেন এই পাঁচটি রাস্তা হচ্ছে মূর্তি পূজার রাস্তা বড় বড় রাস্তা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন संकीर्ण्ला तला पृथ्वी टाइम तुम्हें पा आई तुमारे पहााग रिबाह पृथ्वी पूर्व थी पश्चिम पर्यटन देखे फिल्लम की আমি দেখে ফেললাম যে আমার উম্মাদ পশ্চিম থেকে নিয়ে একেবারে পূর্ব পর্যন্ত তারা রাজত্ব করে বেড়াবে আমার উম্মাদ এই উম্মাদ দাওয়াতুল ইস্তেজাবাও হতে পারে এই উম্মাদ দাওয়াতুল উম্মাত দাওয়াও হতে পারে উম্মত দাওয়া হতে পারে যাওয়া হতে হবে পারে যে আমি দেখলাম যে আমার উন্মতের রাজত্ব পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আমার উন্মতের রাজত্ব বিস্তৃত হয়ে যাবে বিস্তৃত হয়ে যাবে আমার উন্মতের রাজত্ব এবং আমাকে দুটি চাবি দেওয়া হলো অতীতুল ক্যান জাইন আমাকে খাজানা দুটি চাবি দেওয়া হলো এই চাবি দুটা কি আল্লাহর আল্লাহ তালাই ভালো জানেন অতীতুল কানজাইন আমাকে দুটি চাবি দেওয়া হলো আবেদন করলাম যে আল্লাহ তুমি আমার উম্মত প্রাকৃতিক যে দুর্যোগ গুলো আসতেছে আল্লাহর গজব যেগুলো আসতেছে বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এইটা ওইটা সেইটা এইগুলো আসতেছে আল্লাহ এমন কোন দুর্যোগ এমন কোন গজবা ধ্বংস হয়ে যায় আল্লাহ হয়ে যাচ্ছে জাপানে ভূমিকম্প হলো পুরো শেষ হয়ে গিয়েছে পুরো জাপান যায়নি পুরো পৃথিবী তো যায়নি এর আগে সুনামি আসনো শেষ হয়েছে এর আগে শেষ হয়েছে শেষ হয়নি দোয়া যে একটা দুর্যোগের মাধ্যমে একটা আজের মাধ্যমে আমার পুরো উম্মতটাকে আল্লাহ তুমি শেষ করে দিও না আর দ্বিতীয় একটা দোয়া করলেন আল্লাহাম যে আল্লাহ তুমি আমার উপরে কাপের মুর্শিদদেরকে এত প্রবল করে দিও না যে ওরা ধ্বংস করে দিতে পারে এত প্রবল না এত প্রবল শক্তি তুমি কাপের মুর্শিদদেরকে দিও না যে একবারে এদেরকে সমুলে ধ্বংস করে দিবে আমার উন্মত আল্লাহ তুমি এমন প্রবল করে দিও না এত ক্ষমতা তাদেরকে দিও না এত ক্ষমতা দিও না আল্লাহ সুবাহ বলছেন যে ওয়াই রব্বি কাল প্রশাসন যখন এই দোয়া করছেন দোয়া করার পরে আল্লাহলা বলছেন যে ইয়া মোহাম্মদ হ্যাঁ আমি যখন কোন কিছুর ইচ্ছা করি তখন সেই ইচ্ছা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারে না তবে মোহাম্মদ তোমার দুইটি দোয়াকে আমি কবুল করে নিলাম আমি তোমার উম্মতকে এক বছর এই সময়ে ধ্বংস করবো না এবং তোমার উন্মত তোমার উন্মতের উপরে কাফের মুর্শিদে এত প্রবল করে দিব না যে একবারে তাদেরকে সমূলে ধ্বংস করে দেয় যদিও তারা সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে তোমার উন্মতের উপরে এক যোগে আক্রমণ চালায় তাও তোমার উন্মতকে শেষ করে দিতে পারবে না সারা পৃথিবীর সকল কাপেররা যদি একযোগে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মার উপরে আক্রমণও চালায় তাদেরকে শেষ করতে পারবে না আল্লাহ তালার ওয়াদা এটা পেরেছে রাশিয়া পরাশক্তি ছিল পেরেছে শেষ করতে ব্রিটিশ পরাশক্তি ছিল পেরেছে আজকে আমেরিকা পরাশক্তি পেরেছে পাচ্ছে না এর আগে তাঁতাররা ছিল পৃথিবীতে পড়াশক্তি যেখান দিয়ে গিয়েছে একেবারে সমূলে ধ্বংস করে গিয়েছে মাত্র ছয় মাসে প্রায় আশি বিরাশি লক্ষ মুসলিমকে হত্যা করেছিল তাঁতারবার কিন্তু শেষ করে দিতে পারেনি মুসলিমরা এত দুর্বল হয়ে পড়েছিল যে তাতারদের ইতিহাস পড়ে শোনা যায় যে কোন জায়গায় দেখেছে যে পনেরো বিশ জন মুসলিম একসাথে জমা হয়েছে তাঁতারদের একজন সৈনিক এসেছে এসে বলছে যে তোমরা এখানে আছো আয় তোমরা এখানে দাঁড়াও আমি বাড়িতে যাচ্ছি তরবারি নিয়ে আসবো তোমাদের সবাইকে হত্যা করবো তোমরা কেউ যাবে না কিন্তু এত ভীত এত দুর্বল হয়ে পড়েছিল মুসলিমরাজনকে ডেকেছে আয়দিকায় একটা একটা করে হত্যা করেছে একজন কাতার জন জন চোদ্দ জন মুসলিমকে হত্যা করেছে এত দুর্বল হয়ে পড়েছিল মুসলিমরা খামখায় খানখায় বিভক্তি মাথা হবে মাথা বিভক্তি দলে দলে বিভক্তির কারণে এত দুর্বল হয়ে পড়েছিল যে একতে পারেনি তারপরে দাঁড়িয়ে থাকে তো আল্লাহ তুবাহ তারা বলছেন যে দেখো এমনটা হবে না যদি সারা পৃথিবী সবাই একত্রিত হয়ে যায় সম্মিলিত শক্তি নিয়েও তোমার এই উন্মত শেষ করতে পারবে না তবে তারা পরস্পরে পরস্পরে লড়াই করে নিজেদের শক্তিকে শেষ করে ফেলবে মুসলিমরা পরস্পর পরস্পরে লড়াই করে নিজেদেরকে শেষ করে ফেলবে দেখেন না মাঝাবে মাঝাবে আজকে বিভক্তি কাতারদেরকে সহযোগিতা করেছিল মাঝাবি শুধু শুধুমাত্র মাধাবী ভাইরা এইভাবে সহযোগিতা করে এক মাঝাব আর এক উপরে প্রাধান্য আনতে পারছে না দৌড়াদৌড়ি করতে পারছে না তখন ডেকে নিয়ে এসেছে আয় ভাই তোরা আমাদের পক্ষে লড়াই কর যখন লড়াই করতে এসেছে প্রথমে অপোজিশনকে মেরেছে তারপরে এদেরকেও মেরে একেবারে সাফ করে দিয়েছে একদিন বক্তব্যের মধ্যে আপনার আবদুল্লাহ ভাই পিছনে ঘুমাচ্ছে বসে বসে এই আবদুল্লা আরাক আবদুল্লাহ কারণ দোহা করছি যে আল্লাহ তুমি তার ঘুমের মধ্যে বরকদ দাও ওমার এক থেকে দেড় মিনিটের মাথায় দিয়ে কি তো পরস্পর পরস্পর সাথে লড়াই করে নিজেরা নিজেদের শক্তিকে শেষ করে দিলবে আজকে তাই ইসলাম না জানার কারণে ইসলাম না বোঝার কারণে एक ग्रुप और ग्रुप के शेषका शुनेंल्ला सब चाहे भयी उन्मत मूर्ति पूजा लिप्त हर उम्मत पथभ्रष्ट हो जामत विदाहर मध्य लिप्त हार् उम्मत परस्पर परस्परे रक्तारक्ति करार्थ আমার উন্মত দ্বিপথে চলে যাওয়ার জন্য আমি যে বিষয়টাকে সবচাইতে বেশি ভয় করছি সেটা হচ্ছে গোমরা ইমাম আমার উন্মতের উপরে নেতৃত্ব লাভ করবে গোমরা ইমাম গোমরা মৌলবী গোমরা হুজুর পদভর্ষ হুজুর পদভর্ষ আলেন পদভর্ষ ইমামরা আমার উন্মতের উপরে প্রাধান্য লাভ করবে ওরা যেইভাবে ইচ্ছা যেভাবে বলবে এই উন্মত সেই দিকেই পরিচালিত হবে ওরা বলবে ওরা বলবে বলবে হুকুমতের নামে খেলাফতের নামে আমি সবচাইতে বেশি আমার উন্মতের উপরে ভয় করছি ওরা শীতকের মধ্যে বিদাতের মধ্যে আরামের মধ্যে লিপ্ত হবে তার কারণ হচ্ছে ওদের উপরে পথভ্রষ্ট ইমামরা জেকে বসে থাকবে আজকে অবস্থাটা দেখেন না হুযুদ্ধের অবস্থা मस्जिद गुरो पांच छतटा आठटा भागे विभक्त कम इमाम्जा तरीका खदर आरोप तरीका कमिटी एक तरिका तबलिके तरीका चर्मन पे तरीका अमुख हजर आलो तरीका सब मिलिए जगह खिचड़ रहे तरीका क्या हम्लेश मुस्लिम राज के तीन लक्ष भागे विभक्त हो पड़े क्या ये पथभ्रष्ट ईमर कारणे पथभ्रष्ट ईम कारणे एदेशर मुस्लिम राज केत भागे विभक्त हो কেন হচ্ছে কেন কবর পূজা দিন দিন বাড়ছে কেন মূর্তি পূজা দিন দিন বাড়ছে বাড়ছে যে দেশে একজন মুসলিম থাকবে সে দেশ থেকে মাদার পূজা কবর পূজা উঠে যেতে বাধ্য আর এই দেশে এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম থাকার পরেও কেন এগুলো বেড়ে আসছে গায়ুল্লাহ এবার কেন বাড়ছে কারণ হচ্ছে কতভ্রসটা ইমামরা আমাদের উপরে বসে আছে আমরা বুঝতেও পাচ্ছি না যে ও পথপ্রস্ত ওর কাছে গিয়ে টাকা দিচ্ছি ওর কাছে গিয়ে জীবন দিচ্ছি ওর কাছে সব মেনে নিচ্ছে এই বিষয়ে ও যে চেপে পরস্ত ও নিজেও জানে না আর যারা ওর আনুগত্য করছে অনুসরণ করছে তারাও আল্লাহ আমাদেরকে জি এই যে পড়ছি শুনেন আগে তারপরে কিতাব তো কিনবেন না খালি শুনবেন শুনতেই থাকেন আল্লাহাম এই আশঙ্কা করলেন যে চেপে বসার কারণে তাদের উপরে যখন একবার তরবারি উঠে যাবে এই তরবারি কেমন পর্যন্ত আর নামবে না কাটতেই থাকবে মুসলিমদেরকে কাটতেই থাকবে কাটতেই থাকবে এত শানিত থাকবে এই পথভ্রষ্ট ইমামদের তরবারি এই না উঠবে না আল্লাহ বোঝেন ইসলাম বোঝেন ইসলাম বোঝেন ইসলাম বোঝেন আল্লাহর ইসলাম বোঝেন আল্লাহদ্দিন বোঝেন আল্লাহ নিজেকে চেনেন আল্লাহ রক্তে ওহাই থেকে নিজেদেরকে চেনেন আল্লাহ আল্লাহ বল সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্ম পরিপূর্ণ ভাবে মুর্শিকদের সাথে এইভাবে মিলে নাটাবে ঐক্যবদ্ধ দেখেন আজকে ইদি খ্রিস্টানদের সাথে মুসলিমরা মৈত্রী চুক্তি করছে বন্ধুত্ব চুক্তি করছে এই বিনিময় করছে সেই বিনিময় করছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্ম মুসিদদের সাথে ওতপ্রত ভাবে ঐক্যবদ্ধভাবে মিলে না যাবে ইন্নালিল্লা জন কেয়ামতের আলামত এগুলো দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে মিলে না যাবে ততক্ষণ পর্যন্ত কে আমত সংগঠিত হবে না চার নম্বর বিষয় বলছেন উম্মাতিল ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একদম স্পষ্ট ভাবে মূর্তিকে দাঁড় করিয়ে রেখে মূর্তির করবে স্পষ্ট ভাবে ততক্ষণ আমার উম্মতে তিরিশ জন নবের দাবিদার দাবিদার মানুষ আসবে আমার উম্মতের মধ্যে হতে উম্মতুল ইসতে যাবা উন্মত দাওয়ানা আমার এই উন্মতের মধ্যে হতে তিরিশ জন ব্যক্তি আসবে মিথ্যা দাবি করবে যারা নবী নবুতের দাবি করবে মিথ্যা নবুতের দাবিদার এই যে কদিন আগে এক শয়তান মূল্য আমাদের এখানকার মূল্য এখন মম সিং এর তিন নবী দাবিদার আছে বাংলাদেশে বর্তমান সময় নবুতের দাবিদারের সংখ্যা এক শতের উপরে এক শতের উপরে রাজন শুধুমাত্র একটা মূলনীতি বলে গেলেন যে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার থাকবে আমার উম্মতের মধ্যে এই যে উম্মাত দাওয়া উন্মতুর দাওয়া নয় উম্মতের লিসতে যাবার মতো যারা সারাদিবে যারা বলবে আমরা মুসলিম যারা সবাব পালন করবে যারা সিয়াম পালন করবে যারা হজ করবে যারা ইসলামের নামে বিভিন্ন কর্মসূচি পালন করবে ওরা নবুতের দাবি করে ফেলবে নবুয়ের দাবি তাদের প্রত্যেকের ধারণা হবে যে তারা হচ্ছে নাবী তারা হচ্ছে নাবি তিনি খাতামুন লা বলছেন বাদি দেখো মনে রেখো আমি হচ্ছি সর্বশেষ নাবি আমার আমাদের সৌভাগ্যটা নষ্ট না হয় এখন ছোট্ট একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তিনি বলছেন দেখো যত কিছুই হোক না কেন क्रियात समय सारा पृथिवीते आल्ला पुष्ट हो तीस तृथि विचरण कर एकदम विजयी बेस विचरण कर पृथ्वी ते आल्ला पक्षा पुष्ट हो सारा पृथ्वी ते काम टीके थे हाँ असंख्य मानुष मूर्ति पुजाय ढुकर उन्म्मत কিন্তু এই অসংখ্য মূর্তি পূজকদের মধ্যে হতে আমার উন্মুতের একটা অংশ একটা দল একটা শ্রেণী কেয়ামত পর্যন্ত তারা একেবারে আল্লাহর সাহায্যপুষ্ট হয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে তারা বিজয় পেশে থাকবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও এ বিজয় রাষ্ট্রীয় বিজয় নয় মনে রাখতে হবে এ বিজয় রাষ্ট্রীয় বিজয় নয় এ বিজয় অস্ত্রের বিজয় নয় এ বিজয় বোমাবাজির বিজয় নয় जय दलियों विजय नय पेशी शक्ति विजय नये भूखंड दलने आल्लाजय पर्त पृथ्वी मानसाएं कम होने एक संख्या लघु तजयी अवस्थाय थकिन आल्लर पक्ष थे सहाज थ सहाज देते अपनारा দেখতে পাচ্ছেন না আল্লাহ আকবর মোবাইলটা খুলি হঠাৎ করে রাতে দুই নাই তিনটা রিং আছে আসসালাম আলাইকুম সালামের উত্তর কি দেয় জানেন অমুকের পোলা তমুকের পোলা খায় দা কাম্পাস না এই এই বক্তব্য দিয়ে বেড়াচ্ছ না আলামের উত্তর হচ্ছে অমুকের পুত্তমুকের আজকে আজকে উপরে গালি শুনতে কালকে কেন লেকচার দিলাম কালকে ইন্টারনেটে আমার লেকচার গুলো শুনতে মাগদ্বীপের পরের লেকচার লেকচার শুইনাই